অধিবেশন সাথ আইনি আপনাকে একটি জুম মিটিংয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে কখন আটাশ অক্টোবর দুই সকাল ১০টা ইস্টার্ন টাইম এবং ক্যানাডা এই মিটিংয়ের জন্য আগাম নিবন্ধন করুন নিবন্ধন করার পরে আপনি মিটিংয়ে যোগদানের তথ্য সম্বলিত একটি নিশ্চিতকরণ ইমেল পাবেন ডক জন লাপ্রিস দ্বিতীয় রেকর্ডিং ড্যামন অ্যাশক্রোফট জীবনী ড্যামন অ্যাশক্রফট সম্পত্তি ক্ষেত্রের একজন শিক্ষিত বিশেষজ্ঞ তাকে বেস্ট লেয়ার্স ইন আমেরিকা এবং ওয়ার্ল্ড ট্রেডমার্ক রিভিউ তে অন্তর্ভুক্তির জন্য নির্বাচিত করা হয়েছে ড্যামনের মেধা সম্পত্তি অডিট পরিচালনা পেটেন্ট এবং ট্রেডমার্ক আবেদন প্রস্তুত করা মেধা সম্পত্তি এবং সফটওয়্যার লাইসেন্স চুক্তি প্রস্তুত করা এবং পেটেন্ট লঙ্ঘনের জন্য পদক্ষেপ সহ বিভিন্ন মেধা সম্পত্তি মামলা মোগদমার বিষয়গুলি পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে উদীয়মান কোম্পানিগুলির চাহিদা সম্পর্কে ডেমের গভীর জ্ঞান রয়েছে এবং প্রায়শই কোনো কোম্পানির মেধা মেধাসম্পত্তির সম্পদগুলি চিহ্নিত সুরক্ষা এবং নগদীকরণ করার জন্য তাকে আহ্বান করা হয় অধিকন্ত ড্যামনকে প্রায়শই ক্লায়েন্টদের কর্মীদের মূল্যবান মেধা সম্পত্তি চিহ্নিত করার প্রশিক্ষণ দেওয়ার জন্য আহ্বান করা হয় একজন নিবন্ধিত পেটেন্ট অ্যাটর্নি হিসেবে ড্যামন জৈব প্রযুক্তি চিকিৎসা ডিভাইস ইলেকট্রনিক্স সফটওয়্যার এবং ব্যবসায়িক পদ্ধতির ক্ষেত্রে পেটেন্ট আবেদনগুলি প্রস্তুত এবং বিচার করেন এবং অসংখ্য বৈশ্বিক পেটেন্ট পোর্টফোলিও পরিচালনা করেন তার প্রযুক্তিগত অভিজ্ঞতার মধ্যে রয়েছে চিকিৎসা ডিভাইস সফটওয়্যার মাইক্রোবায়োলজি অপটিক্স পাম্প হিটার আলট্রাসাউন্ড সেমিকন্ডাক্টর ওয়েস ডিভাইস সফটওয়্যার এবং সার্কিটরি ডেমন্ড ট্রেডমার্ক এবং ইন্টারনেট আইনের একজন শিক্ষিত নেতা জেনেরিক টপ লেভেল ডোমেন নেম নিয়ে তার কাজের জন্য ওয়ার্ল্ড ট্রেডমার্ক রিভিউ তাকে একাধিকবার দেশের শীর্ষ জন অ্যাটর্নির একজন হিসেবে স্বীকৃতি দিয়েছে তিনি ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বার্সের একজন নেতা দুই এবং দুই সালে আইক্যানের মনোনয়ন কমিটির চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন যা আইক্যানের পরিচালনা পর্ষদের ৫০ শতাংশ এবং আইক্যানের মধ্যে অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে নিযোগ দেয়া ড্যামন মনোনয়ন কমিটির চেয়ার ইলেক্ট এবং অ্যাসোসিয়েট চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন ড্যামন আইক্যানের মেধা সম্পত্তি কেন্দ্রে সক্রিয় এবং এর নেতৃত্ব দলে দায়িত্ব পালন করেছেন আইপিসি ইফহি ড্যামনকে জেনেরিক নেম সাপোর্টিং অর্গানাইজেশনে তার দুই কাউন্সিলর হিসেবে কাজ করার জন্য নির্বাচিত করেছে ড্যামন জার্মানির হামবুর্গে আইক্যানের সভায় দুই সালের অক্টোবর মাসে এই পদটি গ্রহণ করবেন ড্যামনের দেশীয় এবং বিদেশি ট্রেডমার্ক নিবন্ধনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে এবং বর্তমানে অসংখ্য ট্রেডমার্ক পোর্টফোলিও পরিচালনা করছেন তিনি ট্রেডমার্ক ট্রায়াল অ্যান্ড আপিল বোর্ডের সামনে এবং বিভিন্ন ফেডারেল এবং রাজ্য আদালতে ক্লায়েন্টদের ট্রেডমার্ক অধিকার প্রযোগ এবং রক্ষা করেন ড্যামন ইউনিভার্সাল ডোমেন নেম ডিসপিউট রেজলিউশন পলিসি বা ইউডিআরপি দ্বারা সমাধান করা শত শত ডোমেন নাম বিরোধে ট্রেডমার্ক মালিকদের প্রতিনিধিত্ব করেছেন ড্যাম অনলাইনে লঙ্ঘন বন্ধ করার জন্য উপলব্ধ অন্যান্য অধিকার সুরক্ষা ব্যবস্থার সাথেও পরিচিত যার মধ্যে রয়েছে ইউনিফর্ম র্যাপিড সাসপেনশন বা ইউআরএস ট্রেডমার্ক ক্লিয়ারিং হাউস এবং আইক্যানের নতুন জিটিএলডি প্রোগ্রাম ড্যামন মেধা সম্পত্তি এবং সফটওয়্যার অ্যাসাইনমেন্ট লাইসেন্স চুক্তি উপাদান স্থানান্তর চুক্তি এবং গবেষণা উন্নয়ন চুক্তি নিয়েও আলোচনা করেন তার অনুশীলনের মধ্যে আরও রয়েছে একীভূতকরণ এবং অধিগ্রহণের সময় মেধা সম্পত্তি স্থানান্তর এবং যথায়ত পরিশ্রম পরিচালনায় ক্লায়েন্টদের সহায়তা করা একীভূতকরণ এবং অধিগ্রহণের ক্ষেত্রে ড্যামনের অভিজ্ঞতার মধ্যে পঁচিশ মিলিয়ন ডলার থেকে আটশো মিলিয়ন ডলারের বেশি মূল্যের চুক্তিতে প্রধান মেধা সম্পত্তি অ্যাটর্নি হিসেবে কাজ করা অন্তর্ভুক্ত পরিশেষে ড্যামনফিনিক্স সম্প্রদায়ের একজন সক্রিয় অংশগ্রহণকারী তিনি সম্প্রতি অ্যারিজোনা ফাউন্ডেশন ফর লিগাল সার্ভিসেস অ্যান্ড এডুকেশন অ্যারিজোনা বার ফাউন্ডেশনের বোর্ড চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন যেখানে তিনি প্রায় দুই দজন সদস্যের একটি বোর্ডের নেতৃত্ব দিয়েছেন তিনি স্নেল অ্যান্ড উইলমারের কমিউনিটি ইনভলভমেন্ট কমিটিতে একজন সক্রিয় অংশগ্রহণকারী